সুরতলাসবস ফদরত সম্পর্কে আলোচনা করেছি সৈয়দ তরগিব সহ অন্যান্য কিছু কিতাব থেকে আজকে এই সুরার তফসির এই সুরার নাম হচ্ছে ইখলাস ইখলাস মানে খালিশ করা আর উদ্দেশ্য এখানে আল্লাহর একত্ববাদ মানা খালিস ভাবে নির্বিঝালভাবে আপনি সলাাত পড়েন হজ করেন জাকাত আদায় করেন কোরআন তিলাওয়াত করেন আল্লাহর জিকির করেন তসমিহ পাঠ করেন তাহমিদ পাঠ করেন দরুদ পাঠ করেন ইস্তফার পাঠ করেন সদকা খেয়ারাত করেন সবই করেন কিন্তু আপনার তাওহিদের বিশ্বাস আপনার ঠিক না এই অবস্থায় আপনার সব এবাদত নষ্ট আপনার এবাদত দরবারে কবুল না এজন্যই যেসব একত্ববাদের উল্লেখ হয়েছে রব আলমিনের গুণাবলীর কথা উল্লেখ হয়েছে সেসব আয়াতের ফদিল তার মর্যাদা বেশি এই সুরা সম্পর্কে এটা প্রসিদ্ধ যদি কেউ একমর্ত বাড়ে কোরআন একটিকে আল্লাহ রসুন বলেছেন যদি কোন ব্যক্তি আলামিন তার জন্য জানতে একটি প্রাসাদ তৈরি করবেন হাদিফটি সহিয়াল সহির শেখনাশন আলব উল্লেখ করেছেন আর বলেছেন أخرجه أحمد وغيره حديث صحيح أشيء أي سرار تفسير وبيعك اللهم لن قل أطلي هو الله أحد تيني الله اك امون اك جي اكوك جار ديت يوني আল্লাহ একক যার কি নেই দ্বিতীয় নেই তাই এজন্য এখানে বলা হয়েছে আল্লাহ কারো মুখাপেক্ষি নন সমস্ত সৃষ্টি তার মুখাপেক্ষি আমরা কার মুখাপেক্ষি সৃষ্টি কলকার মুখাপেক্ষি সাত আকাশ সাত জমিন আর কলম কুর্সি যা আছে সবই কার মুখাপেক্ষি আল্লাহর মুখাবেক্ষি জিবরি নারী হিসাম কার্কি ইসরাফি নারী হিসামী হিসামী হিসাম সৃষ্টি মানুষ কার মুখাপি জিনুখে বড় মিয়া ছোট মিয়া কার মুখাপি কেউ নেই যে বলবে আমি কারো মুখাপেকি না এরকম কেউ আছে এই হলেন আল্লাহ কিন্তু বেশিরভাগ মানুষ জানে কিন্তু অর্থ বুঝি যদি পড়তো তাহলে তারমানটা তাজা হতো তাই না এজন্য বলেছেন কোরআনে চিন্তা ভাবনা করে না অনুধাবন করে না তাই কোরআন পড়লে হবে না কোরআনে অনুধাবন করতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করেন এরপর বলছেন আল্লাহ কাউকে জন্ম দেননি আর তাকেও কেউ জন্ম দেয়নি আল্লাহর কেউ জন্ম দে তা আছে হিরো আল বিনুকুল তিনি প্রথম আর তিনি ছোহান আল্লাহ তার আগে কেউ কেউ নাই বা কিছুই নাই তারপরেও কিছুই নেই তিনি সবকিছু সংবাদ জানেন যা প্রকাশ্য ও প্রকাশ্য যা প্রকাশ্য যা গোপনীয় সর্ববিষয়ে যিনি ভাল তিনি হলেন আল্লাহ ইউ আল্লাহ কেউ জন্ম দেননি তাকে কেউ জন্ম দেয়নি এরপরে তার সংক্ষিপ্ত ব্যাখ্যা এবারে আমরা কিছু বিস্তারিত ব্যাখ্যা শুনি আল্লাহ ইবনে কাতির রহমতুল্লাহ আলী তার তফসির পেশ করেছেন সেভাবে এর সাথে সাথে কিছু ব্যাখ্যা আসতে পারে বলছেন করছেন তিনি হলেন একক যার কোনো তুলনা নাই যার সহযোগী নাই মন্ত্রী মিনিস্টার নাই আল্লাহ যার প্রতিপক্ষ নেই ওলা সাবীর যার তুলনীয় কিছু নেই ওলা আদিন দার সমকক্ষ কেউ নেই ইনি হলেন আল্লাহ এবারে দেখুন উদাহরণ বলতে হবে আল্লাহ আল্লাহর অজির নাই প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তাদের সহযোগীর প্রয়োজন আছে মন্ত্রী মিনিস্টারের প্রয়োজন আছে কোন মন্ত্রীর কাছে পৌঁছাতে হলে অন্য কে ভাযা করে আপনাকে তাই ওই সুবিধা তারা যখন বলে আল্লাহকে ডাকলে হবে না অলি গোসকুতু বাবদালের মাধ্যমে তাকে ডাকতে হবে যেভাবে প্রধানমন্ত্রী কাছে পৌঁছাতে হলে মুটু নেতা নেত্রী মন্ত্রী মিনিস্টারকে পার হয়ে যেতে হয় ওইভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে ওলি হয়ে যেতে হয়। এখানে যে তারা তুলনা দিয়েছে আল্লাহর সাথে অন্যকে এটা একটা শিল্প পর্যায় বুঝতে পারছেন এজন্য ইবনে বলেছেন লা রহমতলা বলছেন আল্লাহ এবারে যারা এরকম আল্লাহ পর্যন্ত তুমি পৌঁছাতে পারবে না কি কি অনেক কিছু আছে না তারা বলে ওইটা আপনারা শুনবেন অন্যদিন আলোচনা করবেন ইনশাআল্লাহ আমার দোয়া কোমল করো বলে কি না শুনে এসছেন না শুনেন নেই বাংলাদেশ শুনেছেন দোয়া করবে যখন বলবে আল্লাহ বাবা ওসিলাই দোয়া কোমল করো বিদাত আমি বলি যে আমল মোহাম্মদ রসুলাম করেননি যে আমল খুল করেননি আবু বকর সিদ্দিক রদ করেননি যে আমল অমর উবুল হত করেননি জীল ওসমান বিন আফাননি ইমাম বুহারি করেননি ইমাম মুসলিম করেননি বর্তমান জমানায় আবিষ্কার হয়েছে অনেকদিন পর তারা নতুন করে আবিষ্কার করেছে বলেছে তখন তুমি দোয়া করবে তখন নবির নিয়ে দোয়া করবে আর এই সময় নাকি দোয়া করবো হয় সবাই বলি নিল্লা অথচ আল্লাহ রসুন সাল্ল ইসলাম জীবিত করে দোয়া করবে তাহলে তোমাদের এরকম থাকে তাহলে আমরাও শুরু করে দেবুলানায় বৃষ্টি হচ্ছিল না ওই তাদের কথা আসা একটু টান এসে গেছে আমার আলোচনায় বুঝতে পারছেন আমি চাইলে টান দিতে বুঝাবার জন্য তারা বলছে আল্লাহ নবীর দোয়া করলে দোয়া কবলে হয় আর না হয় তারা এরকম না তো এরকম সিলসিলা বংশ পরম্পরা দোয়া করে একদম লাশ নবী পর্যন্ত পৌঁছায় সাল্লাহ পৌঁছায় কিনা এরকম করে কিনা এটা বেদাতি সিলসিলা শুরু করে দিয়েছে আর একটা ওমরুল হাতার সহ বহারিতে আপনি দেখেন সহিহারি একবার বৃষ্টি হলো না এখনো তো অনেক সময় বৃষ্টি হয় না তাই না আল্লাহর বৃষ্টি হতো না পরে আল্লাহ রসুল সদাসন দোয়া করেছেন বিভিন্ন সময় এমনি ভাবে ইস্তেস্কার সব পড়েছেন জুম্মার পুতারত অবস্থায় দোয়া করে আল্লাহর কাছে বলেছেন আল্লাহ হুম্মা আঘা আল্লাহ আল্লাহ আগিস করেছেন আচ্ছা ওই রকম বৃষ্টি হচ্ছিল না তখন উমর সহিহার হাদিস উমর আব্দুল খতাব আল্লাহ কে বললেন একদিকে বললেন আব্বাস কে আব্বাস হচ্ছেন আল্লাহ বললেন আপনি দোয়া করুন আগে আল্লাহ রসুন ছিলেন দোয়া করেছেন তাকে মানে কি তিনি দোয়া করুন বাকিরা কি করবে আমিন আমিন করবে উনি আগে দোয়া করতেন আমরা বৃষ্টি পেয়েছি এখন নবীন আই সল্লাহাম আপনি হচ্ছেন আল্লাহ রসুন সাল্লাহ চাচা আপনি দোয়া করুন তারপরে আব্বাস আব্দুল মুয়া করলেন তারপরে বৃষ্টি পেয়েছেন এই জায়গায় যদি আব্বাস কে বলতেন আপনি দোয়া করুন আপনার উত্তর দিন বলতেন না তিনি বলতেন ও আল্লাহ তোমার নবী তোমার নবী থাকতে তোমার নবী দোয়া করেছেন তাই না ও আল্লাহ আমরা তোমার নবীর দাও বলতেন কিনা বলেছেন কারণ তিনি বলেছেন তিনি আদর্শ না আল্লাহ রব আলমীর কর্তৃক যে বিধান পেয়েছেন সে বিধান দ্বারা প্রমাণিত না তাই তিনি এরকম দোয়া করেননি আপন চাচা তারপরে তিনি দোয়া করেছেন ইয়াদ রাখবেন ওতে আল্লাহ আল্লাহর সাথে কারো তুলনা চলে আমি আরেকটা কথা বলি আল্লাহ কোথায় আছেন আল্লাহ শুনছে কিনা আমি একদম গর্তে বসে কথা বলি আল্লাহ শুনছে কিনা একদম গোপনীয় ভাবে একটা কিছু করলাম আল্লাহ দেখছে কিনা আমি এমন ভাবে করে চল্লিশ মাইল দূরে চলে গেছি একটা না আল্লাহ আমাকে দেখছে কিনা আমি কি বলছি কিনা আল্লাহ আমাকে দেখছে আমার কথা শুনছে কিনা আচ্ছা আপনার প্রধানমন্ত্রী এরকম করলে শুনবে সেনাপতি শুনবে মিকাইল শুনবে জিব্রাইল শুনবে অমুক শুনবে তমুক শুনবে কথিত গৌত শুনবে কত তো পীর আর ভিন্দ কে শুনে সবন সবকিছু কি আল্লাহ আল্লাহ ওই ব্যক্তির কথা শুনেছেন যে মহিলা মাহমুদ রসুল সাথে কথা বলেছিল আয়সার উদ্দিন আল্লাহ আবহাল থেকে এই মহিলার কথা শুনেছেন আমি আমার রুমের এই কর্নার ছিলাম এই মহিলার সব কথা আমি শুনতে পানি নাই কিন্তু আমার রাত হতে না সাত আকাশের উপরে যে আল্লাহর আর্শ রয়েছে ওই আর্শ থেকে ওই মহিলার কথা শুনতে পেয়েছেন তাহলে আল্লাহর সাথে কারো তুলনা চলে তাহলে তারা এইটা সিরকি উদাহরণ হচ্ছে না তৌহিদি উদাহরণ হচ্ছে বুঝে শুনে সিরকি উদাহরণ কি উদাহরণ আল্লাহর সাথে কারো তুলনা হয় তাহলে তুমি কি বলতে চাও আল্লাহর মন্ত্রী আছে যদি তুমি বলো আল্লাহর মন্ত্রী আছে তাহলে বুঝা গেল আল্লাহ আরেকজনের মুখাপেক্ষি আছেন এবার এই সমাদের অর্থ শুনে আল্লাহ আব্যাস যার দিকে ফিরে তিনি হচ্ছেন আরেকটা অর্থ সমাদের তিনি এমন নেতা নেতৃত্বের পরিপূর্ণ পৌঁছেছেন পরিপূর্ণ রূপে যিনি নেতা তিনি কে আল্লাহ যার মধ্যে কোন ত্রুটি নাই কোথাও হচ্ছেন তাই আর সৈর কি হবে সর্দার উর্দু ভাষায় তারা কি বলে সরদান আর ইংলিশে বলে লিডার ঠিক না আর বাংলায় কি হবে বলে নেতা হবে না উর্দু ভাষায় যদি হয় সরদার আর আমরাও তো অনেক সময় বলি ও সরদার বলে না বাংলায় অনেক সময় কুকুর বলে কি না সরদার বলে তার সর্দার মানে কি নেতা আচ্ছা নেতা কি সব সমান হয় ওই কিছু মানুষ আছে বলছে আল্লাহ আলিম কে নেতা বলা যাবে না সরদার বলতে পারবো কি বলে সর্দার বলা যায় কিন্তু নেতা বলা যায় না আচ্ছা খেয়াল করেন তো যদি নেতা সর্দার বলা যায় তখন নেতা না। কারণ সর্দারই তো নেতা নেতাই তো সর্দার তারা বলে যে নেতা কিরকম বলা যাবে কারণ নেতা রিক্সাওয়ালারও নেতা আছে আছে কিনা মেথর মেথরদেরও নেতা আছে ছোট মিয়া টেগুই নেতা আছে বড় মিয়ারও নেতা আছে ওতে এমন সেদা শব্দ মাহমুদ রসুল্লাহ প্রযোজ্য নয় তারা এরকম বলেন এটা হচ্ছে আচ্ছা আমি বলি আমরা এখানে যারা আছি সবাই কম বেশ জানেন কিনা বলেন কম বেশ জানেন কিনা বুঝিস জানেন না না জানেন কিনা জানেন না জানেন না আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আল্লাহ বলে আর যারা জানে নাসলমান আর যারা জানে না তারা হচ্ছে বলেন কে ক্যাব যারা জানে তারা কে মুসলমান আর যারা জানে না তারা কি ক্যাব বুঝলেন আপনি হয়তো বড় বিজ্ঞানী বিজ্ঞানী না বড় কিছু না কিন্তু জানেন ইলাহা ই জানেন না জানেন কি মুহাম্মাদুর মোহাম্মদ তাহলে আপনি জানেন বলেন জানি আচ্ছা কিন্তু আমাদের মধ্যে এই মুসলমানদের মধ্যে সবাই জানে আলহামদুলিল্লাহ আল্লাহবাদ জানে এবারে যারা জানেন ওরা কি সব সমান না জানায় জানায় বেশ কম আছে হ্যাঁ জানায় জানায় বেশ কম আছে বড় আলিমও জানেন ছোট আলিমও জানেন যে কিছুই জানে না সেও জানে সে কি জানে লা এম সবাই জানি না আর কি জানি ওহম্মদ আসুল আমরা সবাই জানি তো কিন্তু সবার জানার মধ্যে কি সমান জানার মধ্যে কি সমান তাহলে নেতা বিশ জনের নেতা ও নেতা এক হাজার জনের নেতা ও নেতা আচ্ছা বিভাগের নেতা সেও নেতা একটা দেশের নেতা সেও নেতা একটা মহাদেশের নেতা সেও নেতা সারা বিশ্বের নেতা সেও নেতা পার্থক্য আছে কিনা সেরা নেতা তার সাথে কারো তুলনা হয় আর আল্লাহ তো আল্লাহ সস্তা হিসাবে তিনি সাইয়েন এই জায়গায় ইমাম ইবনেকে বলছেন আবদুল্লাহিন আব্বাস থেকে বর্ণনা করছেন হুস সাইয়দ আল্লাহু চেন সাইয়দ في মানে কি বলবেন আল্লাহি কাদি في ফি সুদadihi আরে একটা ওয়া الشরিফুল্লাজি কাদি কামুলা ফি শরফিহি এমন মর্যাদাশীল যিনি পরিপূর্ণ মর্যাদাশীল সুবহানাল্লাহ পরিপূর্ণ মর্যাদা অধিশিত রব্বুল الله عظمت وعلى مرجده سيل الله مهان جيني پوری پورن روپے مهان جيني پوری پورن روپے مرجده سيل والحليم الذي قد كامل في حلمه الله شهی شنو حليم الله درجو سيل اچھا مانوشون من درجو سيلاتي کنا اللہ کی إن الله مع الصابرين চলাফেরা করতে দিতেন বিশেষ করে কাবীর একটা কাবির জমিনে চলাফেরা করতে দিতেন না যদি আল্লাহ আমাদের মত হতেন কি বলেন এতে ভাই আমরা দেখছেন কে তো তাড়াহাগুড়া হাই দেবো আরেক থাপ একদম শেষ করে দেব কিন্তু কোন রকম সুবাহ এরকম করেছেন দুনিয়াতে আল্লাহ রহমান আর আখরা তে রহিম কারণ তারা বলেন যে রহমান ওর তো ব্যাপক আল্লাহ দুনিয়াতে যারা তার বন্ধু তাদের উপর দয়া করে আর যারা তারা তার করছে যারা তার প্রিয় বন্ধা এদের উপর দেখা যায় অনেক সময় যায় ওদেরকে শাস্তি দিচ্ছে আর ওদেরকে বলছে আল্লাহ হুল ন জানিবার তুমরা নিয়ে কারণ সামনে আছে দন্ড কে আছে সামন ফাঁসির রায় যদি কোন আসামির হয়ে যায় কতদিন পর হবে তার দুই ফাঁসি পর তাই না একটা কথা বললাম এরকম হয় কিনা ভাই আপাতত রায় হয়ে গেছে এবারে দেখবেন সরকার তার বিশেষ সহযোগিতা করে খাবার দাবার যাই প্রয়োজন কি চায় বুঝলি সে ঠিক না করে কিনা কারণ তা নিশ্চিত হয়ে গেছে যে দৌড়াত্ম করছে না ওদেরকে আমি হুম তারপর তাদের ঠিকানা কোথা জাহান্ন আর মুসলমান পরস্পরের লড়াই করে মুসলমান বিপদগ্রস্ত হয় মুসলমান সন্ত্রস্ত হয় মুসলমানের উপর বিপদ আসে মুসলমান পরস্পরে লড়াই করে মুসলমান পরস্পর হানাহানি করে একজন আরেকজনের রব্বুল আলমিন বলেন এর মাধ্যমে আমি মুসলমানদের গুনা খাতা মাফ করিয়ে দেয়ান ঠিক না ওঠিক মুসলমান যদি মুসলমান হয় সবই মমতাজ কেন আমার আশ্চর্য হয় সে তার প্রত্যেকটি কাজই হচ্ছে কল্যাণ তার প্রত্যেকটি কাজই কি কল্যাণ সে যদি আল্লাহর পক্ষ থেকে নিয়ে আমত পায় তখন আল্লাহর শুক্রিয়া আদায় করে এটা হয় তার জন্য কল্যাণ কর আবার সে যদি বিপদে আক্রান্ত হয় ওই সময় সে সবর করে করে এটা কল্যাণ করছে বলবে না হাইরে হাই রে কি হয়ে গেল দাদা বলবে যে অবস্থায় আল্লাহ রেখেছে আল্লাহামদুল্লাহ এজন্য জন্য শুনতে হলো যদি দুঃসংবাদ পাও তখন বলবে আল্লাহামদুল্লাহ কুল্লি হান কি বলবেন আলহামদুল্লাহ বলবেন না ভাই আলহামদুল বুঝে না ওই কিছু মুসলমান আমাদের মুসলমানই কিন্তু সে বুঝলেন তার জ্ঞান নাই হয়তো জিজ্ঞেস করলেন কি কে অবস্থা কেমন বলে আর বলবেন না বুঝে বলবেন আল্লাহ তাকে হিরেয়ার দি হম বলো আলহামদুলিল্লাহ থাকে কষ্টের সাথে কেস্ট রয়েছে বিপদের সাথে বিপদ মুক্তি রয়েছে দুঃখের সাথে সুখ রয়েছে বলি আলহামদুলিল্লাহ এই এত ব্যাখ্যায় কি বলেন দুবার সুখ আসবে আর বিপদ আসবে একবার দুঃখ আসবে কি একবার আর বিপদ বিপদ আসবে একবার আর সুখ আসবে দুবার আলহামদুলিল্লাহ তাই দেখো ভবিষ্যৎ আমাদের ভালো ইনশাল্লাহ মার খাও অসুবিধা নেই ভবিষ্যৎ ভালো কিন্তু কথা হচ্ছে সবর করতে হবে সবর করলেই হবে আল্লাহ জ্ঞানী পরিপূর্ণ জ্ঞান রাখে আল্লাহ কি বলেছেন তোমাদেরকে খুব কম জ্ঞান দান করা হয়েছে যত বড় ইদিন হুক না কেন কিছুই নেই তোমাদেরকে কম জ্ঞান দান করা হচ্ছে মানে আমি জিরো বললাম আর কি আল্লাহর জ্ঞানের সামনে আপনি বড়াই করবেন না যদি বড়াই করেন নাই বলো আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ কে বলবেন আল্লাহামদুল্লাহ এজন্য ব্যক্তি উর্দু ভাষায় বলেছিল কথাটা বলছে ও মা উঁতিহ কালিল মিনাল ইলমি ই কালিলন দেখো উত্তি তুম এর পরে মানে তোমাদেরকে খুব কম জ্ঞান দান করা হয়েছে যদি এটা জুতা কি বলেছিলেন ছন্দকার শুনেছি ওনার নাম নাকি ছিল আকবর আল্লাহাবাদী তিনি আলীগড় আলিগড় ইউনিভার্সিটি ওই ইন্ডিয়ার বড় একটা ইউনিভার্সিটি আছে না ইউনিভার্সিটি কথিত আর কি ওখানে তিনি দাঁড়িয়ে তো খাও গে যুতি তুম যতই তুমি বিদ্যান হও যতই তোমার জ্ঞান হয় একদম লাস্টে অল্প কারণ যিনি সর্ব বিষয়ে জ্ঞানী তিনি হচ্ছেন আল্লাহ সুবাহ সংক্ষিপ্ত না গৌজ আর কুতুব আর কি বলে শহর পরিচালনা কেউ কুতুব বলে কি না বাংলাদেশে ইন্ডিয়া বলে কি বলে মহাদেশ পরিবার গৌস বলল হ্যাঁ এটা আকি আকিনা। আর মহাদেশ বলছে ওতর সারা পৃথিবী নাকি ওখান থেকে সবকিছুর পরিচালনা করছেন তোমাদের কুতুব আর গুতুব যায় ওই একটু একবার বলেছিল সিলেট এমন মাটি যেখানে শুয়ে আছেন শাহজালাল বিমান ক্রাস হয়ে কিন্তু একটা মানুষও মরে না একবার এরকম ঘটনা ঘটেছে আপনার শুনেছেন হয়তো তার আকিদা হচ্ছে হা আমি বললাম তোমার মুজর আমার কাছে এত জল চাষ হয় কিনা আমি সেদিনই দিয়ে এসছি আস্তাগুলো লালি সব বন্ধ পান বেয়ার হচ্ছে না দোকানগুলো একদম বন্ধ তো কই যায় ওই সময় আবদুল ইয়ে ওইটা নাম কি কই শাহাদেশ পরিচালক রাষ্ট্র পরিচালক মহিনুদ্দিন এই জন্য আমি দেখেছি সব বন্ড পীরেরাই শয়ানেরাই নাস্তিকদের সাথে বেশি ওদের সম্পর্ক দেখা যায় নাস্তিকদের সাথে ওদের কোনো ধর্ম বর্ম নাই তাই মানে ইহুদিনা সরকার কি ইহুদীরা বলে হুজ ইসলাম আল্লাহ ছেলে আর না সর বলে ইসার আলী ইসলাম আল্লাহর ছেলে নাহ্লাহ আল্লাহর কোন ছেলে ছেলে আছে কোন সন্তান আছে আছে। দ্বারা এই সুরের আল্লাহর এক তবাদের কথা উল্লেখ হয়েছে আল্লাহ ইহ এজন্য এই সুরার ফজিলত বেশি মর্যাদা বেশি তাই তো আল্লাহ রসুন সাল্লাহ ইসলাম বলেছেন যে ব্যক্তি এই সুরা একবার পাঠ করবে তাকে এক তৃতীয়াংশ কোরআনের তিন ভাগের এক ভাগ কোরআন করবেন আবার অন্য রাতে আল্লাহ রসুন বলেছেন আগে আপনারা শুনেছেন কেউ যদি এই সুরা দশবার পাঠ করে রব আলমিন তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করবেন তাই আমরা এই সুরা বুঝি মর্ম বুঝে পড়ি মর্ম বুঝে পড়ি যা শুনলাম আমল করি বলবেন না সে তো আমাদের পীরদের বিরুদ্ধে কথা বলেছে আপনি বলুন ও আল্লাহ একক আমি আপনাদের কে বলি আহমদ জন্ম জন্মগ্রহণ করেছেন কি তাহলে ঠিক না আল্লাহ কাউকে জন্ম দেননি তাকে কেউ জন্ম দেয়নি আল্লাহর সমতুল্ল কেউ নেই সময় এই একটা ওই যে আপনারা দেখতে পান একদিকে আল্লাহ আর একদিকে মুহাম্মদ রেখা থাকে না আমি তিনি বলেছিলেন এর দ্বারা বুঝে যায় আল্লাহ হচ্ছেন অতএব এটা কমপক্ষে যদি তার আকিদায় ঠিক থাকে তাহলে এটাকে কমপক্ষে সিরকে আসবো হবে ছোট সিরকে কি হবে এটা তাই খবরদার এটা আগে যারা লিখতেন এখন বাদ দিন আপনি আপনার ইশ্লাস করুন অন্য কে বোঝাবার চেষ্টা করুন একদিকে আল্লাহ আরেকদিকে মোহাম্মদ বাংলাদেশে দেখছেন বিভিন্ন জায়গায় মসজিদে আল্লাহ আরেকদিকে মহাম্মদ যদি আপনার তবুও কি হবে কারণ একটা সাধারণ একটা লোক যদি আসে বাহির থেকে এসে দেখলো একদিকে আল্লাহ মোহাম্মদ বলবে হম বারাদ বলবে কিনা আল্লাহর সমান সমান নাই আবার এগুলো লেখার কি প্রয়োজন আপনি আল্লাহর উপর ইমান আনবেন ওখানে লিখে মোহাম্মদ রসুল্লাহ রিমান ওখানে লিখে আল্লাহ মাদের কি হৃদয় দান করেন আল্লাহ তার এততবাদ আমাদেরকে মানা তৌফিক দান করুন আমিন আল্লাহ তুমি আমাদেরকে জ্ঞান দান করো ইলম দান করো ইলম मुताबिक আমল কর তৌফিক দান আল্লাহ আমাদের ربنا আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও মুকিনা আযাবান আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওبارك আলা নাবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন জাযাকুমুল্লাহ খাইরান পছন্দ আহমেদ করেন মানুষ মারা গেলে বাংলাদেশে যে প্রথা আছে প্রথমতাবে মোতাবেক এটা হবে বিদাত যেমন যেদিন মারা যায় ওই দিন সবাই জড়ো হয় আবার আপনি খাওয়াবেন যদি মিষ্কিন দেখে খাওয়াবেন ওর পক্ষ থেকে সদাকা অবশ্যই সে পাবে কতবার আপনি তার পক্ষ থেকে টাকা পয়সা দিলেন সদাকা হ্যাঁ আপনার বাবার পক্ষ থেকে আপনার মায়ের পক্ষ থেকে হ্যাঁ হ্যাঁ এরা পাবেন সতকা ইনশা আল্লাহ কিন্তু দিন নির্ধারিত করা নির্দিষ্ট করা চল্লিশ হ্যাঁ সব বিদায় বুঝতে পারছেন এমনি খাওয়াতে পারেন গরিবদেরকে শতকা খায় কিন্তু উত্তম হলো সর্বোত্তম আমল মৃতদের জন্য সন্তানেরা কি করবে দোয়া করবে এই জন্য মাহমুদুরসুল্লাহ বলেছেন মানে এমন শতকা করে দিল যে আমলটা জারি থাকে যেমন একটা মসজিদ বানিয়ে দিল মসজিদটা জারি থাকবে না আচ্ছা তবে একটা মাদ্রাসা বানিয়ে দিল অথবা একটা কূপ খনন করে দিল একটা রাস্তা করে দিল মানুষের জন্য অতবা মানুষকে পড়াতো পড়ানো এটা তো আরো বেশি হালে কিন্তু আল্লাহর রসুন ইলিম সামনে আবার বলেছেন সামনে তাই ইলিমের কথা পরে আসছে এরপরে কি নিয়ন্ত্রক কিংবা জ্ঞান চর্চা করলো যার মাধ্যমে লোকজন উপকৃত হলো উপকৃত হচ্ছে আপনি একজনকে পড়ালেন ও আরেকজনকে পড়ালো ও আমল করলো ওই রকম এই জিনিসেরা জারি থাকলো এটাও কি জারি থাকবে তো যারা কোরআন পড়তে জানেন যারা জানে না আমাদের মসজিদে অথবা যে কোনো জায়গায় ফেহাত বিলা যেখানে যাই সব তো রুস্থাতে পড়ালে ওই একজন একজনকে বসে ও বলছে না উদতে পারে না তোমাকে বললো এটা কি তুমি বলে দিবে বলো না হ্যাঁ খালি না অনেক সময় আছে বলা যায় না যেহেতু আমার আগে আমাকে শিখতে হবে এরকম তুমি তোমার চেয়ে শিখে ফাঁকে ফাঁকে ওকে বলে দাও এটা হবে কি নিয়ে বসে আছে সিনেমা থিয়েটার থিয়েটার ইত্যাদি নিয়ে বসে আছে দোয়া করবে কিরকম তাহলে মারা যাবার পর বুঝবে কেন রে বাচ্চাকে আমি দিনের পথ দেখালাম না যদি আপনি গুমরাহির পদ দেখিয়া থাকেন আর এই কারণে তাহলে কিন্তু আপনি গুনাগার হবেন ওই গুণ গুণের দরজা আপনার থাকবেন তার পক্ষান্তরে আপনি ভালো দেখিয়ে দিয়েছেন তাহলে এই অবস্থায় ভালো জন্য খুলে থাকবে আল্লাহ আমাদেরকে বুঝার তো যোগদান কর্লাহ আলহী